নাফি রহমতুল্লাহ আলহি হতে বর্ণিত আবদুল্লাহ হিবনু উমর রদিল্লাহ তাল্লাহ বিতর সালাতের দুর রাকাতের মাঝে সালাম ফিরাতেন অতপর কাউকে কোনো প্রয়োজনীয় কাজের নির্দেশ দিতেন